ব্যাপারে কাবি মোহাম্মদ বিন সির রহিমা তিনি বলেছেন হদ রীতিনীতির ব্যাপারে উসমান রাজিদুল্লাহ তিনি ছিলেন সর্বাধিক ইলম সম্পন্ন ব্যক্তি এবং তারপর ইবন ওমর রাজিউদ্ এবারে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ কিভাবে উসমান খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয় খলিফা তাকে যখন ছড়িকাঘাত করা হল ওমরানহুর শাহাদ তিন দিন পর বাজাত প্রায়ন করা হয়েছিল উসমানহুকে ওমর আদিউ তিনি নিজে কাউকে খলিফা হিসেবে মনোনীত না করে সরাসরি কাউকে খলিফা হিসেবে মনোনীত না করে ছয়জনের একটি কমিটি গঠন কি সুরা গঠন করে যান যেন এই ছয়জনের মধ্য থেকেই খলিফাকে নির্বাচন করা হয় এবং তিনি একই সাথে তার পুত্র আবদুল্লাহ বিন ওমর তার জন্য ওসিয়ত করে গিয়েছিলেন যেন তাকে খলিফা হিসেবে নির্বাচিত না করা হয় অর্থাৎ ওমর অজিত লহ্ন এই বিষয়টিতে খুবই সচেতন ছিলেন খিলাফা এটা যেন রোমান সম্রাটদের মতো বা পারস্য সম্রাটদের মতো হয়ে না যায় অর্থাৎ রাজার ছেলে রাজা হবে বা শাসকের ছেলে পরবর্তী শাসক এই ধরনের পদ্ধতি যেন না হয় এ কারণে অমর আজ উল্লু তার ব্যাপারে সরাসরি নিষেধ করে গিয়েছিলেন যদিও বা আব্দুল্লাহ তিনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন ছয়জন ব্যক্তিকে মনোনয়ন দিয়ে গিয়েছিলেন তারা হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ সাদ ইবিন আবি ওাক্কাস তালহা বিন ওবায়দুল্লাহ যিনি সেই সময়ে মদিনার বাইরে ছিলেন এবং আরও রয়েছেন আলী ইবন আবু তালিব ওসমান বিন আফমান এবং ছয় নম্বর জুবায় ইবনুল আওয়াম রাজিউল্লাহম এখানে লক্ষণীয় একটি বিষয় এই ছয়জন সাহাবি তারা সবাই হচ্ছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের অন্তর্ভুক্ত এবং একই সাথে তারা সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের উপর আল্লাহ রাসুসাল্লাহাম বিদায় হতের ভাষণেও সন্তুষ্ট ছিলেন এবং বিদায় হতের ঘটনার চৌদ্দ পনেরো বছর পর উমরুল্লাহ্নখ তিনি শহর রেখেছেন যে কাদের উপর রাসুদুল্লাহাম সেই শেষ ভাষণেও সন্তুষ্ট ছিলেন এবং উমরুল্লাহ্ন শাহাদ পরবর্তী তিন দিন যখন খলিফা নির্বাচন করা হয়নি স্বাভাবিকভাবে এই সময়টাতেও সালাতে কাউকে নেতৃত্ব প্রদান করতে হবে সালাতে ইমাম থাকতে হবে ওমর লহ এই কারণে সুহাইবার রুমি সোহাইব তাকে ইমাম হিসেবে নির্বাচন করে গিয়েছিলেন সুহাইবার রুমি তিনি ছিলেন একজন রোমান ব্যক্তি অনারব ব্যক্তি কেন অমর আজ লহু তাকে একজন অনারব ব্যক্তিকে ইমাম হিসেবে নির্বাচন করেছিলেন এটাও ছিল ওমর আজিৎ লহ পক্ষ থেকে একটি বিচক্ষণতা পূর্ণ সিদ্ধান্ত যেন লোকজন বলতে না পারে অমুক ব্যক্তি থেকে অমুক ব্যক্তি বেশি যোগ্য ছিল কেন তাকে নির্বাচন করা হল না কেন তাকে মনোনীত করা ইত্যাদি এ সমস্ত কারণে একজন অনারব ব্যক্তিকে অমরিত নান্হ সেই মধ্যবর্তী সময়ের জন্য সালাতের ইমাম হিসেবে নির্বাচন করলেন এখন ছয়জন ব্যক্তির মধ্য হতে প্রথম ব্যক্তি আব্দুর রহমান বিন তিনি স্বেচ্ছায় নিজের নামকে প্রত্যাহার করে নিলেন আমি খিলাফা না নিজেকে প্রত্যাহার করে নিলাম এবং পরবর্তীতে তিনি সাদ ইবেন আবিবাক্কাস রাজিউল হুতা লানহু যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের কাজিন তিনি তাকে প্রশ্ন করলেন তুমিও কি নিজেকে প্রত্যাহার করে নিতে চাও সাদ বললেন। এরপর ওমর যার ব্যাপারে আমরা আগেই বলেছি তাকে খলিফা না বানানোর জন্য ওমর রাজিজ লানহু করে গিয়েছিলেন ছয় জনের মধ্যে তৃতীয় ব্যক্তি তালহা ইবিন ওবায়দুল্লাহ তিনি সেই সময়ে সফরে মদিনার বাইরে ছিলেন সুন্দর দেখতে পাচ্ছি জনের মধ্য থেকে বাকি রইলেন শুধুমাত্র তিনজন আলী ওসমান এবং জুয়ে ইবনুল আওয়াম রাই তুম এরপর আব্দুর রহমান বিনাউফ তিনি আবদুল্লা বিন ওমরের কাছে প্রস্তাব পাঠালেন এবং বললেন যদি আমি তাদের মধ্য থেকে খলিফা নির্বাচন করার কাজে আপনাকে সাহায্য করি আপনি এতে রাজি থাকবেন আব্দুর রহমান বিনাউফ আলী এবং ওসমান উভয়ের কাছে গোপনে গেলেন। আব্দুর রহমান বিনাউফ আলী এবং ওসমান উভয়ের কাছে গোপনে ওসমানের কাছে জানতে চাইলেন যদি আমি আপনাকে বাইয়াত না দেই। তাহলে আপনি কাকে মনোনীত করবেন এবং এরপর তিনি আলীর কাছে এভাবে একই প্রশ্ন করলেন যদি আমি আপনাকে বাইয়াত না দেই, তাহলে আপনি কাকে মনোনীত করবেন আলী আলীর ওসমানের কথা বললেন সুতরাং এখান থেকে এই তথ্য আমাদেরকে তাদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করছে যারা বলে। আলী খিলাফা চেয়েছিলেন এবং খিলাফা না পেয়ে তিনি খুবই বিমর্শ হয়েছিলেন এই ধরনের অভিযোগ যারা করে সেটা মোটামুটি সত্য নয় কারণ আলী রিজালানু স্বেচ্ছায় ওসমান রিজালানুকে খলিফা হিসেবে নির্বাচন করার কথা বললেন এরপর আব্দুর রহমান বিনাউফ তিনি জুবাইর ইবনুল আওয়ামের কাছে গেলেন অর্থাৎ যে তিনজন ব্যক্তি বাকি ছিলেন তাদের তৃতীয় ব্যক্তির কাছে তিনি গেলেন এবং বললেন যদি তোমাকে বায়াত না দিই তাহলে তুমি কাকে পছন্দ করবে আলী না ওসমান তিনি বললেন দুজনের যে কেউ অথবা উভয়কেই তিনি বললেন দুজনের যে কেউ অথবা উভয় কি এবং এরপর তিনি সাদিবিনের কাছে গেলেন এবং তার কাছে জানতে চাইলেন আপনি কাকে পছন্দ করছেন এবং তিনি উসমানের কথা বললেন সুতরাং ছয় জনের মধ্যে হতে অধিকাংশ ব্যক্তি তারা ওসমানকে পছন্দ করলেন এবং তারা উসমানকে যাচ্ছেন খলিফা হিসেবে এরপর আব্দুর রহমান বিনাও তিনি সাধারণভাবে মদিনার জনসাধারণের কাছে জেনারেল কিছু মতামত নিলেন যাচাই করে দেখলেন তারা যাচাই করে দেখলেন তারা খলিফা হিসেবে ওসমানকে পেয়ে সন্তুষ্ট কিনা আব্দুর রহমান বিন আউফ তিনি বললেন ওল্লাহি গত তিন দিন পর্যন্ত আমি ঘুমাতে পারিনি অর্থাৎ খলিফা নির্বাচনের এই গুরুদায়িত্ব এই কারণে তিনি তিন রাত তার নির্ঘুম কেটেছে যখন বাইয়াতের সময় হলো লোকেরা সবাই মসজিদে আসলো এবং ওসমানের হাতে সবাই বাইয়াত দিলেন আলী এবং অন্যান্য সাহাবিরাও তার হাতে বাইয়াত দিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এটা আলোসবা মাতালার পক্ষ থেকে মুসলিম জাতি বা মুসলিম উম্মার উপর একটা রহমত স্বরূপ ছিল যে তিনি কিভাবে একের পর এক যোগ্য ব্যক্তিদেরকে আলোসুভতাল্লাহ মুসলিম জাতির খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন সর্বপ্রথম তিনি আলাস আবু বকর রাজি তালাহকে নির্বাচন করেছিলেন এবং তিনি ছিলেন সেই সময় সবচেয়ে যোগ্য ব্যক্তি আল্লাহ রসুলকে হারানোর পর সেই বিপর্যয়কর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আবু বকর রাজি উল্লাহু সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ছিলেন এবং তিনি ছিলেন একজন বিনয়ী ব্যক্তি এবং কিভাবে তিনি মোর্তারদেরকে দমন করেছিলেন যারা জাকাত প্রদান করতে অস্বীকার করেছিল এবং ভণ্ড নবীদেরকে আবুখর দমন করেছেন এবং আবু বকরিত মৃত্যুর পর এসেছিলেন একজন দৃঢ়চেতা কঠোর মন ব্যক্তি ওমর আজিৎ আবার আমরা দেখতে পাচ্ছি ওমর আদিত্য মৃত্যুর পর আরেকজন কোমল স্বভাবের ব্যক্তিকে আলোচনা তালা খলিফা হিসেবে সুযোগ দিলেন এবং ওসমান রাজ এই কোমল আচরণের কারণে সদয় আচরণের কারণে আমরা দেখতে পাই যে শেষ দিকে তার খিলাফতের শেষ পর্যায়ে কিছু ফিতনাবাজ লোকেরা তারা বিস্তারের একটা সুযোগ পেয়ে গিয়েছিল খলিফা হিসেবে তার কিছু অর্জনের দিকে মনোযোগ দেওয়া যাক আবুকরানহ তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই বছর ওমর রজিজুলানহ তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন দশ বছর এবং ওসমান রাজানহু তিনি বারো বছরের খিলাফত লাভ করেছিলেন এবং ওসমানী জাহ্নর খিলাফতের প্রথম দশ বছরে কোন ফিতনা কোন ফাসলাদ কোনো সমস্যা ঘটেনি যত সমস্যা সৃষ্টি হয়েছে শেষের দুই বছরে কিন্তু অধিকাংশ কিতাব যখন তার আলোচনা করে আমরা দেখতে পাই ওসমান রীজ জাহ্নর খিলাফতকালের শেষের দুই বছর নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন কিন্তু প্রথম দশ বছরের অর্জন শান্তি শৃঙ্খলা উন্নতি নিয়ে তারা আলোচনা করেন না যার কারণে একজন সাধারণ মানুষের কাছে মনে হতে পারে যে ওসমান রাজি লন খিলাফত সেখানে ফিফনা ফসাদের বিস্তার কিন্তু যেটা কখনোই সঠিক নয় ওসমান রাজি তিনি ছিলেন খুলাফায় রাশিদার একজন অর্থাৎ সঠিক পথের উপরে হেদায়তপ্রাপ্ত খলিফাদের একজন যদি তিনি এতটাই সমালোচিত ব্যক্তি হবেন তাহলে কিভাবে তিনি খোলাফায় রাশিদার অন্তর্ভুক্ত হলেন সুতরাং উসমান ওসমান রাজিৎ বারো বছরের খিলাফতকালে প্রথম দশ বছরে তিনি বিভিন্ন গৌরবজনক বিষয় ইসলামের জন্য অর্জন করেছেন তার শাসন আমলে বিভিন্ন নতুন এলাকা ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয়েছিল নতুন নতুন এলাকা মুসলিমরা বিজয় করেছিলেন এবং মুসলিমদের সীমানা সেই সময়ে অর্ধেক পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল মুসলিমদের সীমানা ছিল একদিকে ত্রিপুলি বর্তমান লিবিয়া সেখান থেকে শুরু করে মাগ্রেভ বা পশ্চিম দিকে আফ্রিকার আলজেরিয়া পর্যন্ত অপর মুসলিমরা সাইপ্রাস বিজয় করেছিল ইউরোপে তুরস্কের পূর্ব দিকে আর্মেনিয়া এমনকি উত্তর দাজস্তান যেটা বর্তমানে চেচনিয়া সেটা মুসলিমরা ওসমান ইতালোর খিতাপতকালে নিজেদের অন্তর্ভুক্ত করেছিল কাস্পিয়ান সাগরের সীমানা পর্যন্ত আবার এদিকে অর্থাৎ পাক ভারত উপমহাদেশের দিকে সিন্ধুর সীমানা পর্যন্ত দক্ষিণ পাকিস্তান পর্যন্ত এবং পারস্য সাম্রাজ্যের পুরোটা রাই বর্তমানে তেহরান যা পারস্য সাম্রাজ্যে অন্তর্ভুক্ত ছিল এটাও মুসলিমদের বিজয় হয় এবং তার শাসনামলে আমরা দেখতে পাই পারস্য সাম্রাজ্যের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে অর্থাৎ ওসমান রিজাহ্ন খিলাফতকালে পৃথিবীর বুকে সাম্রাজ্য বলে আর কোন কিছু টিকে রইল না সম্পূর্ণরূপে এটা ধ্বংস হয়ে গেল সেই সময় পৃথিবীতে তৎকালীন পৃথিবীতে দুইটি তথাকথিত সুপার পাওয়ার বা পরশক্তি ছিল পারস্য এবং রোমান সাম্রাজ্য ওসমান রিজাহ্ন খিলাফতকালে পারস্য সাম্রাজ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে মুসলিমদের অন্তর্ভুক্ত করা হল এবং তারা মিশর এবং ফিলিস্তিন থেকে অর্থাৎ শামের অংশ থেকে রোমানদেরকে